بسم الله الرحمن الرحيم وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك সুরপ্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে জালালাইন থেকে সুরমায় আয়াত উনপঞ্চাশ থেকে সাতষট্টি পর্যন্ত الله হিমারতুম জমি আমিন ওয়জিক ওহকিমা ওহদরহম ওহদরহম এবং তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন আল্লাহ আল্লাহ আপনার কাছে যে বিধান অবতীর্ণ করেছেন তার কোনো অংশ থেকে তারা যেন আপনাকে বিচ্যুত করতে না পারে আর খেয়াল করুন রসুলসাল আলী আসাল্লামকে আল্লাহ তারা নির্দেশ দিচ্ছেন যে আপনি করবেন চাচ্চাবি আহম তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না এবং আপনি এ ব্যাপারে সতর্ক থাকবেন তারা যেন আপনাকে মা আমি বিচ্ছুত করতে না পারে তারা যদি মুখ ফিরিয়ে নেয় হকা ইউরিদুল তারা যদি মা আংসাল্লাহ মোতাবেক ফায়সলা করা এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি জেনে নিন যে আল্লাহ তো চান তাদেরকে তাদের প্রীত কিছু গুনাহের কারণে শাস্তি দিতে এই যে মা আংজালাল্লাহ থেকে কেউ যদি সরে যায় তাহলে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাল্লাহ তাদেরকে শাস্তি দেবেন এই রাস্তায় তারা হাঁটতে শুরু করে দিস ইন্নামা ইউরিদুল্লাহ আহম বিনিয়া বিবাহ আদি দুনবিহীন আল্লা আতা তাদের গুনাহের কারণে আল্লাহ তালা শাস্তি দেওয়ার ইচ্ছা করছেন সেই এটা একটা তো গুণা আল্লাহ আর সবগুলোর বিধান আল্লাহর বিধান দ্বারা ফ্যাস গুরুত্বটা কতটুকু কতটুকু হাদি শরীফে আসছে যে ইসলাম এর সর্বপ্রথম যে জিনিসটা ইসলামের থেকে সরে যাবে নাই হয়ে যাবে দুনিয়া থেকে সেটা হলো আলফক আর ও শেষ যেটা শেষ হবে সেটা হবে আসল সেই আমাদের আলামত যেগুলোকে বলা হয়েছে তার মধ্যে এটা একটা মা আনসারাল্লা মোতাবেক ফায়সালা প্রথমে উঠবে সর্বশেষ যাকে হলো নামাজ আফা হকমাল তার কি জাহিলি যুগের মীমাংসা কামনা করে ফা হুকমাল জাহিলিয়াত ইয়াদগুন তাবগুন بالياء والتا یতলবুন জাহিলি যুগের মীমাংসাটা কি মিনাল মুদাহানতি ওয়াল মাইলি আনিল হক মুদাহানা মুদাহানা মানে الباطل إذا تولوا استفهام انكار মানে তারা কি এটা কামনা করে অথচ এটা তো কামনা করা উচিত না তারা যে হুকমে মোনাজ্জল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাহলে তারা কি হুকমে মোনাজ্জল থেকে মুখ ফিরিয়ে নিয়ে জাহিলি জামানার ফায়সালা তালাশ করছে পূর্বে আয়তে ইয়াহুদীতে কথা বলা হল যে এই মানুষগুলো আল্লাহর বিধান বাদ দিয়ে মন মতো বিধান বানায় নিজেদের বানানো আইন দ্বারা ফেসলা করে এদের মজাম তারা একে অপরের বন্ধু একে অপরের বন্ধু তার অতএব তোমরা তাদেরকে বন্ধু বানাবে না ওমাই মিনক তোমাদের মধ্যে হতে কেউ তাদেরকে বন্ধু বানালে হিন হোম তাহলে সেও তাদেরই অন্তর্ভুক্ত হবে কি অর্থ এটার কাফের হওয়ার কারণে তাকে যদি বন্ধু বানায় তাহলে কারণে তার ইমান চলে যাবে এটা কথা ইমান চলে যান তারা ওজর পেশ করে বলে আমরা আশঙ্কা করি আমাদের উপর বিপদ আসার আমাদের উপর বিপদ আসার আশঙ্কা করে। মুনাফিকদের কথা বলা হবে তো বলতেছে যে এরা কাফেটদের সাথে বন্ধুত্ব গড়ে এদেরকে যখন বলা হয় যে আপনারা কাফেটদের সাথে উপর বিপদ নিয়ে আসবে কাল আমাদের উপর বিপদ নিয়ে আসবে বিপদটা কেমন মিন যা দুর্ভিক্ষ গালা গাচি শত্রুরা তারা আমাদের উপরে জয় হয়ে যাবে শত্রুরা জয় হয়ে যাবে তো বিপদ আসার আশঙ্কা করি আর এদিক দিয়ে ওয়ালাম্মা ওয়ালা ইয়াতি মোহাম্মদা ওয়ালা ইয়াতিম্মু আমদ এটা যেন ব্রেকের কথাটা যে আমরা তো দুর্ভিক্ষ এবং শত্রুদের গালাবার আশঙ্কা করি আর মোহাম্মদের ব্যাপারটা তো পূর্ণতায় পৌঁছবে না অতএব আমরা যদি কাফেরদের সাথে দস্তি না রাখি তাহলে তো পরবর্তীতে তারা আমাদেরকে খাদ্য দেবে না আমরা ইসলাম ধরে বসে থাকবো আল্লাহ হয়তো বিজয় দান করবেন বিজয় প্রকাশ করবেন বিন নসরি লি নবিহি বি ইজাহ দিন আউ আমরিম মিন ইন্দি অথবা নিজের পক্ষ থেকে অন্য কোনো কিছু নিয়ে আসবেন তো অন্য কিছু কি বিহাতি সত্রিল মুনাফুদ্দিন ওফতে যে মুনাফেকদের সব গোপন বিষয়গুলো খুলে দেবেন এবং তাদেরকে লজ্জিত করবেন এই আমরিম মিনে ইন্দিন তখন এই দুইটা সুরতের কোনো একটা সুরত হলেই যদি ইসলাম গালেব হয় অথবা ইসলাম গালেব তো অবশ্যই হবে তার আগেই যদি আল্লাহতালা মুনাফেকদের এই ষড়যন্ত্র প্রকাশ করে দেয় তারা তাদের শখ এবং তারা ইস্তি কথা হবে এখানে দুইটা ক্যার একটা হলো একটা হল ইয়াকুল আর নসব দিয়ে পড়া হলে আতফা হবে তবে সেটা আফফা হবে কারণ তো সেই হিসাবে আথা আল্লা বলে এখানে এই কথাটা বলতে হবে মোমেনরা বলবে লিবা ইদা হাতাকা যখন আল্লাহ তাদের গোপন প্রকাশ করে দেবেন এই মানুষগুলোই কি জোরদার ভাবে কসম খেয়ে বলত ইম্লা মাহুম এ তারা তোমাদের সাথে মানে যখন আল্লাহ তাঁদের গোপন বিষয়গুলো প্রকাশ করবেন তখন মুনাফেরটা তো হবেই আর তখন মুসলমানরা একে অপরকে বলবে অবাক হয়ে যে এই মানুষগুলো এতদিন তোমাদের ব্যাপারে তোমাদের এই মানুষগুলো এতদিন কসম খেয়ে খেয়ে বলতো যে আল্লাহ কসম আমরা তোমাদের সাথে আছি সব জায়গাতেই তারা ক্ষতিগ্রস্ত ইয়া ইউ হল্লা দিই নাফেকদের কথা বলা হলো যে মুনাফেকদের অবস্থা হলো যে এরা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে এবং আল্লাহ তালা বলতেছেন যে যখন আল্লাহ তালা তাদের বিষয়গুলো প্রকাশ করবেন তখন মোমেনরা অবাক হয়ে বলবে যে এই মানুষগুলো যদি মুসলমান বলে প্রকাশ করতো তো যখন তাদের অবস্থাটা প্রকাশ করে দেবে তখন তো মুসলমানরা দেখে স্বাভাবিকভাবে একটু বিব্রত হবে যে এই মানুষগুলো একদিন আমাদের ছিল এখন তো বোঝা গেছে এই মানুষগুলো আসলে আমাদের না মনটা খারাপ হবে আল্লা বলতেছে না না এটা ভেবে না যদি তোমাদের মধ্য থেকে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে নতুন এমন কিছু মানুষ আল্লাহ আনবে সরে যায় তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে ফিরে যায় এটা আহ এটা সামনে ঘটবে যেটা আল্লাহ জানেন এটা সম্পর্কে তো এটা হলো এই আয়াতের একটা আউ্বাল যে যখনই কিছু মানুষ তোমাদের মধ্যে থেকে মোরতাদ হবে তখনই আল্লাহ এমন কিছু মানুষ নিয়ে আসবেন যারা সত্যিকারে মুসলমান মুসলমানওয়ালা আমল করে দেখবে। তখন তারা এই আমলটা করবে তারা সবাই এই আয়াতের বিশারাতের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তাদের বদলায় এমন সম্প্রদায় নিয়ে আসবেন লিখিব হোমিব না আল্লাহ যাদেরকে ভালোবাসবে তারাও আল্লাহকে ভালোবাসবে এটা তাদের একটা প্রথম সিপত তাহলে দেখে এরতেদাদের জামানায় আল্লাহ তালা এমন একটা কৌম আনবেন এই কৌম এরা কত প্রিয় আল্লাহ তালার কাছে যে এরতেদাদের জমানায় তাদেরকে আল্লাহ তারা নিয়ে আসবে এদের প্রথম সিফত হলো যে এরা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে তো আল্লাহকে ভালোবাসা আল্লাহ তাদেরকে ভালোবাসা এটা তো একটা ভিতরগত জিনিস এটা বোঝা যায় না দেখা যায় না যে কেউ দাবি করতে পারে যে আমরা হইলাম সেই কৌম এই এরতেদাদের জামানায় এরতে দাদের ফেতনার মোকাবেলা করার জন্য আমরা আসি আমরা হইলাম সেই কৌমিন এর সেই কৌমের অন্তর্ভুক্ত আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসি সেটা তোর দাবি কেউ করতে পারে না বাকি আমরা আল্লাহকে ভালোবাসি এটা তো দাবি করতে পারে তো এই এই এই এমন যেটা যে নিজের মধ্যে লাগাতে পারে এটা প্রথম সিপত তো হুজুরসল্লাহ আলী আসাল্লাম বলেন قال صلى الله عليه وسلم هم قوم هذا এরা হলো এর قوم 하자 বলে ইশারা করছেন আশারা ইলা আবি موسی আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আল আবু موسی আশআরী ইমানিন তে এরتداده সমনা ইমানিন এই আশআরী ক빌ার ওনারা বিরাহকের দার দেখাইছে এই এরتدাদের ফিতনার মোকাবেলার জন্য সেটার দিকে ইশারা করা হচ্ছে এটা একবার একমাত্র নেসত এটা না মানে তারাও এটা আর সেই তখন থেকে আজ পর্যন্ত আল্লাহ কোরবানি যে মানুষকে আমরা সামনে দেখতে পাই তাদের প্রায় জন ইমান ইয়ারা ইলা রওয়াহুল হা কেমফি সাকিহ আদিল আদিল আল মুফির এটা হল কৌমিন এর দ্বিতীয় সিফত কৌমিন এর দ্বিতীয় সিফত যে তারা মোমেনদের প্রতি হবে কোমল এবং কাফেরদের প্রতি হবে কঠোর আদিল আল মুকমিন আহিস আল কাফির কাফেরদের প্রতি হবে কঠোর এই যে এই সিফতটাও এমন যে এটা আগেরটার চেয়ে একটু জাহের বাকি অনেক বেশি জাহের না আগেরটার চেয়ে একটু জাহের মহাব্বতের দাবি করা বা আল্লাহ মহব্বত করে এটা দেখাই যায় না এক বিলকুল কিন্তু মোমেনদের প্রতি সদয় হওয়া কোমল হওয়া কাফেরদের প্রতি কঠোর হওয়া এটা আগেরটার তুলনা একটু যায়। কিন্তু এটার এজহারটা কিভাবে হবে যে মোমেনদের প্রতি সদয় আর কাফেরদের প্রতি কঠোর এটার এজাহারটা কীভাবে মানে এটার প্রকাশটা কীভাবে হবে যে কেউ তো দাবি করতে পারে যে হ্যাঁ আমি তো মোমেনদের প্রতি কোমল কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এটার এজাহারটা হবে এর সামনে যে আগে আসতেছে এটা দি। সেটা নফিটা করা হয় উজুদের এমকান আছে তাহলে সে নফিটা করা হয় মনে করো যে আমি বললাম যে তুমি আমার রুমে যাও সেখানে গিয়ে একটা জিনিস রাখা আছে সেটা তুমি চুপে চাপে নিয়ে আসবা দেখো কোন ভয়টাই পেও না কিন্তু তারা আল্লাহ রাস্তায় জেহাদ করবে তারা কোন মালামতার মালামতকে কারো বা করবে না যে পূর্বের কাজটা এমন যে এটা এলে মালামতকারী মালামত আসবে বুঝা যায় না আসবি কামায়না যেমন মুনাফেকা কুফারদের মালামতের ভয় করতে যোগা আমাদেরকে এটা বলবে সেটা বলবে খারাপ কথা বলবে আরকি যে খারাপ কথাগুলো আগে রাস্তার লোকদেরকে বলা হতো এগুলো এখন মসজিদের লোকদেরকে বলা হয় তো এটা কামায়না এই যে উল্লিখিত তিনটা শিখত বলা হয়েছে যে আল্লাহর মাহবুব আবার তারা মোমেনদের প্রতি সদরিদ প্রতি তারা মোকাবেলায় পক্ষে হয়ে রেহাত করবে কোনো আল্লাহ যাকে চায় কাকে দেয় আল্লাহ দেখো ওই যে ওখানে আরেকটা জিনিস কথা রয়ে গেছে আজিল্লাচিন আল মিনিন আইসাচিন আল কাফিরিন। মোমেনদের প্রতি যে যত বেশি মোমেনদের প্রতি সদয় হওয়াটা এটা যে যত বেশি হবে সে তত বেশি কাফেরদের প্রতি কঠোর হবে একটা একটা জন্য লাসেম একটা একটা যেন লাজিম মোমেনদের প্রতি যে যত বেশি সদয় হবে সে কাফেরদের প্রতি তত বেশি কঠোর হবে আর যে কাফেরদের প্রতি কঠোর হবে সে মোমেনদের প্রতি সদয় হবে মানে কাফের প্রতি তার কাফের হওয়ার কারণে বিদ্বেষটা তাহলে এটা এই কারণেই যে সে যেহেতু কাফের সে ইসলাম গ্রহণ করে না আল্লাহ রসুল মানে না এবং রোমেনদের জুলুম অত্যাচার করে এ কারণেই তার প্রতি বিধিষ্ট আর আইসাচিন আল কাফিরিন এটা বোঝা যাবে কাফেরদের প্রতি কে কঠোর যে কাফেরদের প্রতি কঠোর হবে কাফেররাও তো তার প্রতি কঠোর হবে কাফেররা তার প্রতি কঠোর হবে না কাফেররা যাদের প্রতি কঠোর হবে বোঝা যাবে তারাই আসলে কাফেরদের প্রতি কঠোর আর কাফেররা যদি কারোর প্রতি কঠোর না হয় তাহলে সে কাফেরদের প্রতি কঠোর কঠোরতা কি একতরফা হয় কঠোরতা কি একতরফা হয় একতরফা হলে মুসলমান হওয়ার কারণে আমার লোকজন তো আমার একদম ছেড়ে দিছে এখন আমার কোন কিছু নাই একদম রাস্তায় রাস্তায় ঘুরতেছি রাস্তা রাস্তায় ঘুরতেছি এবং তারা জকাত আদায় করে এবং দুটা অসা বিনয়ীন রা কহ এটা দুটা থেকে হাল নামাজ কায়ন করে সেখানেও তারা বিনয়ী জাকাত আদায় আদায় করে সেটাও বিনয়ের সাথে জাকাত আদায় করে খুব এলান করে জাকাত আদায় করে ফাশের তাহলে এটা দুটার হাল আর আও ইউসল্লো না সলাহের তথাব্য এই ফাশেরওনের আরেকটা মাননা হল যে আও ইউসল্লো না সলাহ তথবা এটা শুধু ইউতিম না সলাহ এটার থেকে হাল হবে তনার্থ হবে তারা নামাজ আদায় করে এবং তারা অতিরিক্ত নামাজ আদায় করে যে আল্লাহ আল্লাহ রসুল এবং মোমেনদেরকে ভালোবাসবে মোমেনদেরকে ভালোবাসে মানে শর্তের পরে ফা তারপরে নসল হয়। আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবে মোমেনদের সাহায্য করবেলিত হবে জয়ী এবার একটা ছিল এইভাবে হওয়ার কথা ছিল এই শব্দটাকে এখানে আনা হয়েছে দেখে আবার যারা তোমাদের অর্থাৎ আহলে কিতাব এবং কাফের তাদেরকে তোমরা বন্ধু বানাবে না মিনাল্লাদীনা এটা এই তবে না বরং বয়ান মানে হার আহলে কিতাব হার কাফের তোমাদের দিন কে হুজুয়া এবং বানিয়েছে সেটা তো আল্লা কিতাবের উপরে আত্ম হবে আর যদি আলসবি হয় তাহলে এবং বানাইছে আর এদেরটা হল বয়ান যে এরা বানাইছে অথচ এরা ছাড়া আর যদি কেউ বানিয়ে থাকে আল্লাহ দিন হুজুয়া এবং তাহলে কাউকেই তোমরা বন্ধু বানাবে না কোনোভাবে তাদেরকে সহায়তা করবে না সাহায্য করবে না এবার ওদের অবস্থাটা কি এই যে যারা তাদের অবস্থাটা কি সেটা বলে মুসলমানদের ভিতরে গজত জাগাইতেছে এই মানুষগুলো কারা তোমরা আজান দিলে ওরা আজান নিয়ে কটুক্তি করে আজান দিলে তারা উপহাসের বস্তু বানায় কি ব্যাখ্যা এটার মানে তারা ওই যে সিটি বাজায় সিটি বাজায় অথবা হাসাহাসি করে এটাকে হুজুয়া হবে না এই যে তারা وَيَتَضَاحَكُوا استهزاء قلتسه محشاشي قلتسه ذلك الاتفاد بأنهم بسبب أنهم قوم لا يعقلون كي شرشة كي روكم عطرون قلتها بي جانناترا قوم لا يعقلون امن قوم جدل عقل نايم عقل نايم منا كون جني شرشة كي عطرون تقلتها بي اتتدر جاناين نزأ و نزل ونزل لما قال شمنا لا يترسبب نزل والناس لما قال اليهود للنبي صلى الله عليه وسلم بمن تؤمن من الرسل رسلদের মধ্যে হতে আপনি কার কার উপর ঈমান রাখেন হুজুরকে জিজ্ঞেস করছে রাসূলদের মধ্যে থেকে আপনি কার কার উপর ঈমান রাখেন فقال بالله وما انزل الينا الايات এই اكبر সূরা বাকারার যে শেষ দিকের যে আয়াত আছে সেখানে সবটা হুজুরকে পড়ে শোনায় দিয়ে তো তোমরা কি আমাদের থেকে এই বিষয়টাকে অপছন্দ করছো না তোমরা কি আমাদের থেকে শুধু এই বিষয়টা অধিকাংশরাই ফাসেক মানে আমরা তোমাদের অধিকাংশকে ফাসেক বলে আখ্যায়িত করি এবং তোমাদের ফিসকের মোকালাপাত আমরা করি এটাকে তোমরা অপছন্দ করো এটার আর্থ হয়েছে মানে আমরা ইমান এনেছি এটাকে আকা আনার উপর আকর্থটা কি হবে অর্থটা হবে যে মা এই যে তোমাদের মুখালাফাতের আবির করা হয়েছে এখানে ইমান আর আমরা যে ইমান এনে তোমাদের মুখালাফাত করতেছি তোমরা ফাসেক আমরা ফাসেক হই নাই এটাকে তোমরা অপছন্দ করতেছ তোমরা চাইছো যে আমরা হয়ে যাই তোমাদের মতো এই বক তাহলে তোমরা আমাদের ব্যাপারে অপছন্দ করতেছ দু জিনিসকে একটা হলো আমাদের ইমানকে আরেকটা হলো ওই তোমাদের তোমরা এটাকে অপসন্দ করতেছ আর আমাদের দিনের ব্যাপারে বলতেছো আমাদের দিনটা নাকি একদম সার্বের তো তোমাদের ধারণা যেটা খারাপ এর চেয়ে খারাপ জিনিস কি বলবো এর খারাপ জিনিস হলো যাদের উপর আল্লাহনত করছে এরা কারা তোমরা হাল আমি তোমাদেরকে বলবো মানে তোমাদের ধারণায় তো মুসলমানরা খারাপ তো বলতেছে যে মুসলমানদের চেয়ে নিকৃষ্ট কারা এরা কি বলবো এই দালিকা। যাদের প্রতি আল্লাহ বর্ষণ করেছেন দেখো জা আলাহ এখানে মিনহ আনছে কিন্তু আবার হু এখানে আবার হু আনছে বলতেছে যে মিনহুমের মধ্যে মানের মা আনা রেট করে জমা আনা হয়েছে বলতেছে যে চুরি করছে কিছু জিনিস সেটা এটা বললার তো ওই যে আমি যে আমার যে বলতেছে আমি চোর আমার চেয়ে বড় হলো ওই যে ব্যাংক চুরি করছে অমুক জায়গায় আসলে হ্যাঁ ওর সামনে তুমি কথা বলেছ কথাটা এই পদের বুঝ নাই আর তাহলে আয়তা তর্জমা কি যাদেরকে আল্লাহ বানর খিঞ্জির এবং শয়তানের পুজারি বানিয়ে দিয়েছেন যাদেরকে আল্লাহ বানর খিঞ্জির এবং শয়তানের পুজারি বানিয়ে দিয়েছেন أولئك شر مكانا تميز لأن مأواهم النار وأضل عن سواء السبيل طريق الحق وأصل السواء الوسط أهم أكثر جنيش أجل جن نعبار بولتا سيطة أكبر بولنا مصنعه الله يقول الله تعالى ونكب بلازم كنا وزكرا شر وأضل في مقابلته في مقابلتي قوله لا نعلم دينا شر من دينكم دیکھو الله تعالى بولتا سيطة جراء যাদের উপর আল্লাহ তালা লানত করছেন যারা মগধুক যাদেরকে আল্লাহ কেরাদা বানাই দিচ্ছেন যে এরা হলো বেশি খারাপ আর এরা হল অধিক বিচ্যুত সরল পথ থেকে তাহলে এদের মোকাবেলায় যারা আছে মানে মুখ তাদের মধ্যেও কি সারারত কিছুটা আছে দলালত কিছুটা আছে এমন জাহেরি আর আদাল শব্দ থেকে এটা ওহাম হয় না এই ওয়াহাম হয় না মনে হয় যেন নফসের সারারাত আর নফসের দলালের মধ্যে মুসলমান এবং ইহুদি সবাই শরিক কিন্তু ওদের মধ্যে সারারাতটা একটু বেশি তো মুসলিম জবাব দিচ্ছেন যে না আসলে এখানে এখানে তাফদিল উদ্দেশ্য না আল্লাহ যে সারু আর আদালু বলছে এটা তাদের কথার মোকাবেলায় বলছে ওই তারা বলছিল লা না আলাম দি নান এ এখানে আল্লাহ তালা বলছে না কথাটা বুঝছ আর কেউ কেউ বলে যে মুসলমানরা তোমাদের ধারণা যে সারের মধ্যে আছে আদল্লের মধ্যে আছে তোমরা কিন্তু জাহান নামে গেলে তার তাদের তোমাদের ধারণা এখানে তো সার ওদের সার ওরা দলাল তোমাদের ধারণা ওরা একটু সার দলালের মধ্যে আছে তোমরা যখন সার তোমাদের হালাত হবে যখন আসে বলে وَتَرَا كَثِيرًا مِنْهُمْ أَيَ الْيَهُودَ تَقَدِرُ أَنْ تَنْظُرَ كَيْفَ يَعْجَلُونَ وَيَقْعُونَ سَرِيعًا فِي الْإِثْمِ الْكَذِبِ وَالْعُدْوَانِ الظُّلْمِ وَأَكْلِهِمُ السُّحْتَ الْحَرَامَ كَ الرِّشْوَةِ رِشْوَةَ الْجَمَارِ شَرٌّ مَا كَانُوا يَعْمَلُونَ عَمَلُهُمْ هَذَا لَوْلَا حَلَّى يَنْهَاهُمُ আম ইহুদিদের মাজাম্মত করা হলো যে আম ইহুদিদের অবস্থা হলো যে তারা ইসিম এবং এবার যারা ইহুদীদের মধ্যে যারা দিনদার ওদের হিসেবে যারা দিনদার এবং ধর্মীয় গুরু ওদের একটু নিন্দা করতেছে এই ধর্মীয় গুরুরা ওরা কেন সাধারণ ইহুদিদেরকে এই মিথ্যে বলা এবং হারাম খাওয়া থেকে বারণ করে নেয় লাউলা আহবা মিন হোম তাদের মধ্যে যারা মশায়ফ রিউন মা আহবার ওামা তাদের মধ্যে যারা মশায়ফ এবং ওলামা তারা কেন তাদেরকে বারণ করেনি আমি মিথ্যা বলা থেকে আকলি হিমা হারাম খাওয়া থেকে কেন বারণ করেনি লবি কানুয়সনা এই তারা যে লবি তর্কু না এই যে ওলামা এবং মাসায়ফ তারা যে তাদেরকে বারণ করে না আমি এটাই ভাবতেছিলাম অন্যায় কাজে লিপ্ত তার জায়গায় রাখা হচ্ছে যে অন্যায় কাজ থেকে বারণ করছে না তাকে যারা আহলে এলেন যাদের জিম্মাদারি মুনকারের উপর নাকির করা তারা নাকিরটা করে নেই তো দেখো এখানে যখন বলা হচ্ছে যে রাব্বানিউন এবং আহবার তারা কেন অন্যদেরকে বারণ করে না তার মানে এই রাব্বানি ইউন এবং আহবার হলো তারা যারা নিজের আমিথ্যা বলতো না যারা নিজের আমিথ্যা বলতো না নিজেরা হারাম খেত না অন্যদেরকে আলাদা একটা জিম্মদারি যে সে নাহিয়ানের মুন কারটা করবে পিছনে পিছনেটা না বলছিলাম না যে মধ্যে আছে এটা যে কোনো একজন ব্যক্তির উপরে গুনা থেকে বাঁচায় এটা ভিন্ন একটা কাজ আর অন্য কে গুনার থেকে বাঁচানোর জন্য দেয়া দেয়া সেটা ভিন্ন একটা গুন করে অথবা কোন একটা ফরজ কাজ সে করে না তারপরে তার এই জিম্মাদারিটা থাকবে যে অন্যদেরকে দাওয়াত দেবে অথবা সে গুনাহের কাজ নিজে তো করতেছে কিন্তু অন্যদেরকে সে বারণ করতে তাহলে পরে হয়ে যাবে এখানে তাকে এই বলে তিরস্কার করা যাবে না আপনি নিজেই তো ফরজ কাজটা করেন না তা আমাদেরকে বলেন কেন না এটা বলা যাবে একটা জিম্মাদারি তো এখন করতেছে উনি আর কখনো করেও ফেলবেন সংকীর্ণ হয়ে গেছে অনেক সম্পদের মালিক ছিল তারা মদিনায় রসুল্লাহ আগমনের পূর্বে কিন্তু যখন তারা রসুল সাল আলী আসালামকে মানে তখন তাদের সম্পদ কমে গেছে তখন তারা বলে আল্লাহ হাত সংকীর্ণ হয়ে গেছে আগে তো আল্লাহ দিতে এখন যায় না কানা বিহি আনিল হয়ে গেছে এটা তাদের বলা উদ্দেশ্য তাদের হাতি সংকুচিত হোক আল্লাহাদব্দগুলো আল্লাহর জন্য সাবেক করা হয়েছে সেই হিসাবে শব্দগুলো আল্লাহর জন্য সাবেদ করা যাবে যে আল্লাহ আল্লাহান আছে আর হাদি শরীফ আসছে আল্লাহর হাত হলো ডান তাহলে আল্লাহর ইয়াদ আছে। কিন্তু সেই ইয়াদের মেজদাকটা কি সেটা মতায় করা যাবে আর ওই যে একটা ফেরকা আছে যারা আল্লাহর ইয়াদ আছে মানে তারা বলে যে মফলুকের যেমন ইয়াদ আছে যে আমাদের এটা আল্লাহর এরকম একটা ইয়াদ আছে এদেরকে বলা হয় ফেরকায় মুসাববেহা মুজাসিমা যে আল্লাহর জন্য জেসিম সাবেত করে আল্লাহর জন্য মাফলুকের মুসাবাহাদ সাবেত করে আলুসুল্লা জামার আকিদে হল যে আল্লাহ নিজের জন্য যে সকল এই শব্দগুলো বলছেন যে শব্দগুলোর মানা আমাদের এখানে এমন যে এই মা আনা আল্লাহর জন্য সেই শব্দগুলো হতে পারে না তো সেখানে আমরা বলব যে শব্দগুলো আল্লাহর জন্য সাবেত করব। কারণ এম হালে আল এ এটাও আবার দলান যে সিফতটা আল্লাহর জন্য সাবেত করা হয়েছে সেই সিফতটাকে বাতিল করা এটাও আবার দলান তো ইয়াদের সাবেত আল্লাহর জন্য করা হবে যে হ্যাঁ আল্লাহর ইয়াদ আছে ইয়াদ কিন্তু সেই ইয়াদের মানা কাইফিয়ত সেটা আমরা জানি মিনাল মোতাস তো যারা ইয়াদকে সাবেত করবে না তারাও গোমরা যারা ইয়াদের একবার ওই মানায় সাবেত করবে যে মানা আমাদের আছে তারও ঘুম না আল্লাহ ইয়া দুই হাতের কথা বলছেন কারণ কোন একজন এই দানশীল ব্যক্তি সে যে খরচ করে এই খরচের হলো দুই হাতে খরচ করে এটাকে বলা হয় সেই সে বলা হলো যারা দুই হাত পছাল রিক আল্লাহ যে সকল আয়াত নাজিল করেন এগুলো তাদের অধিকাংশের মাঝে বৃদ্ধি করে অবাধ্যতা এবং কুফুরি মা এটা এর ফায় মানে কোরআনে কারি মেয়ে তাদের অধিকাংশের মধ্যে তুদিয়ানই বাড়ায় তুদিয়ান বাড়ায় তুদিয়ান তুদিয়ান বাড়ায় কিভাবে কুফরিহীন বিহী অতিরিক্ত আয়াত নাজিল হয় তো এটাকে অস্বীকার করে তো তাদের তুদিয়ান কুফুর বাড়তেছে কোন যুদ্ধের আগুন প্রজ্ঞলিত করে আল্লাহ সে আগুন নিভিয়ে দেন তাদের ষড়যন্ত্র নস্বাদ করে দেন আই কুল্লামা যখনই তারা যুদ্ধের এলাদা করে আল্লাহ সে যুদ্ধটা প্রতিহত করেন এই জন্য রসুল সালামের যুদ্ধ কিন্তু চূড়ান্ত পড়া হয় তারা যদি দৌড়াজ এবং ইঞ্জিন কায়ম করত প্রতিষ্ঠিত করতো প্রতিষ্ঠিত করতো কিভাবে দিক থেকে তারা খেতো অমিনীজিম তাদের উপর বৃষ্টি আসতো এবং জমিনের মধ্যে ফসল অনেক হতো بأن يوسع عليهم الرزق تقول لكم الرزق وشسكة قريبا ويفيدا من كل جهة يبقى شاب ديكتك الرزق يردهال بيه تقول لكم يعني جدي اي اهل الكتاب رأيمان را انتم تقول لكم دنيا تقول لكم الرزق الله تعالى لكم فراخي منهم من أمتم جماعتم مقتصدق تعالوا به وهمت آمن من حبي صلى الله عليه وسلم عبد الله بكم سلام و أصحابهم যারা আগ থেকে একদম জেহেন ছিল মসজিদীন মক্কার মসজিদ এবং আরো অন্য এলাকার মসজিদ তারা কিন্তু ইমান নিয়ে যারা একদম খালি ছিল জেহেন এরা ইমান আর যারা আগ থেকে ভরা ছিল ওরা ইমানায় অত এদের ব্যাপারে আসে না ভেসে ছিল না আগ থেকে ওরা তারপরে হেদায়ত দিচ্ছে এবং রসুল্লাহ আলী হাসালামের পরবর্তী উম্মা সবাইকে হেদায়তটা জামি আমা উন ইকের কর্তি আপনার রবের কাছ থেকে আপনি না করেন তাহলে তাহলে তো আপনি আর এখানে আপনি যদি সামান্য কিছু কুকি ফরজে মজমু তো ফরজ তো কুলকে একটা ফরজকে ছেড়ে দেয় তাহলে তো বলা হবে তার নামাজ হয়নি নামাজ হয়নি অন্য কিছু হয়েছে এটা বোঝা নেই কারণ সবটার মজ মহলে এটা আর মধ্যে আসছে আয়সা ইবনে কাশির মধ্যে এরা একটা নিয়ে যে হালদা আয়সারদি আল্লাহ বলেন যে কেউ যদি বলে যে রসুলসল্লাহ আলী হাসাল্লাম শরীয়তের কোনো বিধান লুকাইছে গোপন করেছে তাহলে সে কাজে এরপর এ একটা করেন যে আল্লাহ রসুলসলাল বলছেন যে ভাই তামাবাহসাম এরপরে হাসলা আয়সরালা বলেন যদি রসুল সল্লাহ আলী হাসলাম কোনো আয়াত লুকাতেন তাহলে ওই সুরাহ আহজানের ওই একটা লুকাতেন না চাকসানো যদি লুকাতেন তাহলে এটা লুকাতেন তাহলে দেখ এখানে কি বলা হলো এটা সবটা জিনিসের তাবলিগ করা হবে যে কোন কিছুকে কে লুকানো এই আশঙ্কায় যে এটা বললে তো কষ্ট দেবে তাহলে তার বেকার হয়ে যাবে এটা বলবে না এটা করতেন যদি কিছু ছাড় দিয়ে দিয়ে তাবলিগের অবকাশ থাকতো তাহলে উপর এই জুলুম আসতো না আসতো না পূর্বে জমান আবীদের দাওয়াত দেখো সব জমান নবীদের দাওয়াতের মধ্যেই দাওয়াত দিসেন তো ওই খেপে গেছে তার মানে পূর্বের জমানার নবীদের দাওয়াত যেখানে অনেক নবীদের মধ্যেও তো দাওয়াতের সঙ্গে কেতালের আমলই ছিল না আকসারদের মধ্যে অবস্থা তেমন ছিল কেতালের দাওয়াত ছাড়া নকশের তাওদের দাওয়াতটাও পূর্ণতা এই পরিমাণে হবে তার মানে পূর্বের জমানোর নবীদের দাওয়াত যে দাওয়াতের মধ্যে অনেকের দাওয়াতের মধ্যে তেতালের আমলে ছিল না তারপরও সেই দাওয়াতটা এমন ছিল যে এটার কারণে কাফেররা শত্রু হয়ে যায় অতএব নবীদের দাওয়াত যদি নবীদের আন্দাজে দেওয়া হয় তাহলে সেটার কেন কাফের দুঃশন হবে নবীদের ছোট করে বললে যে মক্কার দাওয়াতটাও পূর্ণাঙ্গ ভাবে হলে আবু জাহেল অতবা সাইবা তারা দুশ্মন হয়েই যাবে মদিনার দাওয়াতো করে মক্কার দাওয়াতটাও যদি মক্কার দাওয়াতের মতো করে দেওয়া হয় তাহলে সেখানে আবু জাহেবের অবস্থা হলে ওই তাগৎক্ষেপে যাবে তাগৎক্ষেপে যাবে আর যদি মোকাম্মল ভাবে দেওয়া না হয় তাহলে তাগৎক্ষেপ খেপবে না দেখো শুধু আল্লাহ তালার অস্তিত্বের দাওয়াত এবং আল্লাহ তালার সিফাতের দাওয়াত এবং আল্লাহ আল্লাহ কথা বলো না দিচ্ছেন এগুলো তো মক্কার করতো এগুলো তো স্বীকারই করতো কারণ কত জায়গায় আসছে না আমাদের মধ্যে এই যে দুইটা ফেরকা আমি আমার দল এবং থেকে যাওয়ার আগে শরীর ধরে আল্লাহর কাছে আল্লাহ আপনার দুশ্মন যারা তাদের বিশেষ করবো আজকে আল্লাহর অস্তিত্ব না তারপর কত জায়গায় আসছে যে মুসেদর অবস্থা হলো যখন তারা জাহাজে অবস্থান করে আর জাহাজের মধ্যে এরপরে আরো কতসিলা কতসিলা তার মানে মক্কার দাওয়া সেটা যদি মোকাম্মার দাওয়াজ হয় তাহলে সেটার মোকাবেলায় ইয়া হবে দুশ্মন হবে মানে ওই জমানার বিশেষ মনকারের উপরে নাকির করে। এই কথাটা ভালো করে বুঝল সব জমানের নবীর মুন কার এই মুন কারের উপর চুপ করে আসে এই নবীর দাওয়াত মোকাম্মালি হবে আর নবীদের উপরে যে সকল শাস্তিগুলো আসছে ওনাদের উপরে তিরস্কার করছে এগুলো ওই মুন নাকির করার কারণে লুত ইসলাম শুধু দুঃমন হয়ে গেছে এলাকার লোকজন এবং তাও ছিল ওই জমানায় একটা যেটা বেপতেছে এই নসুসের খেলাফ সম্পূর্ণ নসুসের খেলাফ কোনো কথা বলা যুক্তি দিয়া লাইট জ্বালাই দিলে আগুন অন্ধকারে নিয়ে চলে যাবে এটা তো নসের মোকাবেলা কেয়াজ করা তো কেয়াজ কি নসের মোকাবেলা করা যায় কেঁয়াজ নসের মোকাবেলা করা যায় আশ্চর্য কথা আমাদের মুখ থেকে মানায় সাধারণ মানুষই যেটা বলতে পারে ওনারা তো কত বেশি বলতে পারে তো ওনাদের নাকিটা করা হবে খায়ের খায়ের সাথে এখানে ভারসাম্যতা বুঝো যেহেতু দিন আমরা তো কেউ এই দিনের কোনো ঠিকাদার না সবাই আমরা দিনের খা দিনের সবাই দিনের খা দেন এমন না সেটার ওই খায়ের খাহির সাথে নাকির করতে হবে এটা দিনের সাথে খায়ের খাহিটা এখানে দুটাই হবে বে দালি একটা হলো নাকিরের নামে বে একে দালি করা এটা যেমন জুলুম হবে আবার একদমই না করা এটাও জুলুম হবে আবার এটাও জলুম হবে দিনের সাথে হবে দিনের সাথে এই জন্য নাকির করতে হবে আদবের সাথে খায়ের সাথে নাও না করে বসে থাকা যাবে না আবার করাটাও যেন আবার সীমালঙ্গন না হয়ে যায় না এখানে ওই ছাদের ছাদের একদম সাইডে দাঁড়ায় এখন তাকে যেন না যায় তাকে বাঁচাতে হবে অথবা ধাক্কা দিয়ে সরাইতে হবে কিন্তু ধাক্কাটা ওদিকে দেওয়া যাবে না সাথে এদিকে এদিকে দিতে হবে এখন একজন যদি বলে যে তোমার বাবা তার কাছে গড়ায় ছাতের পাঁচতলা থেকে না ফিরে যায় আর সব কথার বোনিয়ার যেন হয় কোরআন এবং হাতিস আন্দাজি না। এটা আসলে আমাদের থেকে অন্তত মানায় আর আমরা যখন বলি ক্ষতিটা অনেক বেশি হয় অনেক বেশি অনেক বেশি সাধারণ মানুষের বললে ক্ষতি হয় তারপর সেটা অত বেশি হয় মানুষের বুঝে এটা সাধারণ মানুষ বলছে না খরচা লাগে না কোন টেবি সামনের টেবিলে না এই নম্বর তারা আর যারা পিছনের তো অনেক থাকে স্বাস্থ্য থাকে তো ওদের জন্য এটা এত এই এই সমস্ত ক্ষেত্রে আসলে খান জিম্মদারি মনে করবে আল্লাহদার রাহিম আছে কিতাবটা গুল দাস্তা সারফরাজের মোকাবেলা ওনার বহুত বড় কিরদার আছে গুল দাস্তা এটা ওখানে হলে পুরোটার মধ্যে এই জিনিসটা বুঝাইছে যে মক্কার কাফেরদের মধ্যে মক্কার কাফেরদের মধ্যে তাহলে কোন অংশটা ছিল না এটা ওখানে তিনি বুঝাইছেন ওখানে ওরা যে অনেক খারাপ ছিল ব্যাপারটা তেমন না অনেক ভালো ছিল অনেক আমাল ইসলামের মধ্যে ছিল যেই জিনিসটা ছিল না সেটা কোনটা এটা ওখানে বুঝাইছে একদম ছোট্ট ছোট একটা রেসা কোনটা পুরাতন কিতা যে সকল লাইব্রেরিতে পড়া যায় না ওই লাইব্রেরি বা ওই ধরনের বুক লাইব্রেরি না বুক ওই সমস্ত মানুষ আপনাকে হত্যা করে ফেলবে এ থেকে হতো আবেদন শুধু এতটুকু দিনের কাজ সহি তারিখে হচ্ছে তুমি হোক সহি সেখানে তুমি মিশো মিশতে মানা হাইসি হতে মোটা আসছে হাইসি হচ্ছে না আর তুমি যদি নিজের ব্যাপারে এমন দুর্বলতা অনুভব করো তাহলে তুমি এমন জায়গা থেকে দূরেই থাকো এই কথা হলে এটা কারণ তোমার উপস্থিতির কারণে এইভাবেই নেবে ঘটনাটা একজন সাধারণ মানুষে বলছে আর এই ঘটনাটা কোনো আলেন শুনে নাই অথবাটা সে ভুল হইতেও পারে কিন্তু সাধারণ মানুষের কথা একটা বললো তুমি ওখানে উপস্থিত ঘটনা বলার পরে তুমি একটু নাকিল করো নাই মানে পরবর্তীতে গিয়ে সাথীদেরকে এটা বুঝাই দেওয়া না যে ভাই ঘটনাটা ভাই যদিও বলে হয়েছে ঘটনাটা আসলে এমন না ঘটনা আসলে এমন এটা উমুক আছে উমুক আছে বা আমি আলেমদের শুনছি এটা কিন্তু ভাই বলছে এটা না তাহলে যদি সবাই জিনিসটা নাও মানে তারপর একটা ধাক্কা লাগবে যে একজন আলেমে কথাটা বলছে আর আমরা শুনছি জাহেদের আর আলেম উনি এটা রদ করে দিছি বাস এভাবে তারা দিনটা অনেকটা চাপ হয়ে যাবে অনেকে সেখানে তুমি যদি এটা করো তুমি শুধু তুমি একটা বারো সাথীদের যেহ্যানটা সাফ করে দাও নাই তাহলে অবস্থাটা কি হবে অবস্থাটা হবে যে এখানে কোন একজন ভাই ঘটনা গল্পটা শুনলো শোনার পরে অন্য আরেক জায়গায় গিয়ে সেটা বলবে বলার পরে দ্বিতীয় মধ্যে কোন একজন আলেন তাকে নাকি করে যে ভাই আপনি ভুল বলতেছেন তাহলে সেখানে সে কি বলবে যে আমি ভুল বলতেছি আপনার কে বললো আমি তো এই ঘটনাটা শুনছি আমার আগে এক ভাইয়ের কাছ থেকে সেই ভাই যদিও আলেন না কিন্তু সেই ভাইয়ের কথাটা শুনছিল আরেকজন আলেনে সেই আলেন তো কিচ্ছুই বলে নাই এই জন্য শিরকত যেন হয় মহাসের আন্দাজ আর মহাসের হতে না পারলে তুমি মেহরবানি করে শিরকতি করো শিরকতি করো ওটা তো তুমি ও তাদের সাথে আর কেউ যদি সাথে চেষ্টা করে দুইটা জিনিস তিনটা জিনিস বলে তাহলে আসার কে বেদায়ক্তরিকা এই তিন হক যদি একত্রিত হয় তাহলে এটা আসর করবেই করবে একটা তুমি যদি এক্লাচের সাথে সুন্দর তুমি চেষ্টা করো তাহলে অবশ্যই অবশ্যই তার একটা ফায়দা হবে অবশ্যই ফায়দা আমরা একবার এক জামাতের সাথে ছিলাম আরব জামাত আমি এই প্রথম দিকে দেখতাম ওনারাও কথাগুলি জাহাজরা বলে তোতা শুধু ওই কথাটা আর্মিতে বানায় বলে ওরা ওনাদেরকে আদমের সাথে বলা হইলো সেখানে হাদিস দিয়ে বলা হলো ওরা আলহামদুলিল্লাহ সবাই মিলে গেছে আমি অবাধ হয়ে গেলাম তাদের মধ্যে একজন ছিল এমন যে উনি সম্ভবত তিরিশ বছর ধরে তবলিপ গেছে। আমাদের মধ্যে একটা এনাজ ভিতরে থাকেন বেশ যারা এত দীর্ঘ সময় সময় লাগে গেছে ওনার সঙ্গে যখন হকটাই স্পষ্ট হয়েছে তো বুঝছে যে এটা যদি ওনাকে তিরিশ বছর পরে শুনছে এটাই ঠিক ঠিক কথাটা এতদিন আমার কাছে কথাটা পৌঁছে আরেকজন বাংলাদেশি একসাথী এই একবার চিল্লাই গেলাম তো ওখানে একসাথে আমি শহীদ হয়ে যাবো তো আমি একটু হুজুরের জমাটা করে যাই ইয়ে আছে না পর হুজুর যে বলছিল যে আব্দুল্লাহ তোমার সাথীরা যত দূর চলে গেছে সেটা দুনিয়া তোমার হয়ে গেলেও ওই তাদের সাথে গিয়ে মিশতে পারবেন একটা ইয়ে আছে না এটার মধ্যে তালিম করতেছে যেভাবে আছে এইভাবে করছে তালিম করার পরে পরে আমাকে বলছে কথা বলার জন্য আমি আজকে আড়াই বছর ধরে কোন এক শুনলাম না আড়াই বছর ধরে তো আমি সব যাই আলহামদুলিল্লাহ আমার বলা লাগে নাই আরেকজন সাথী উনি ওনার রদ করছে উনি ওনার মতো জানার শিক্ষিত বলছে যে আপনি আড়াই বছর ধরে ঘাস ভাইয়ের পিছনে এরপর কথাবার্তা এতটুকু না পরে উনি শেষ দিক দিয়ে একদিন আমাকে বলতেছে যে হুজুর আমি একটা স্বপ্নে দেখছি কি স্বপ্ন স্বপ্নে দেখছি যে আমরা এই যে জামাতে আছি বারোজন নাকি আমরা ছিলাম যে একটা এক জায়গায় যাবো আমাদের সবার সাথে আসে জিনিসপত্র আমার জিনিসটা ভেঙে গেছে না আসলে এখানে আমাদের বিরাট একটা ভুল হয় বিরাট ভুল আমরা ভাবি যে বললে ও আবার কি না বলে এখানে একটা জিনিস সবসময় মনে রাখো যে তুমি যেটা বুঝতেছো সেটা হক আর তোমার বিপক্ষে যে লোকটা আছে সে তুমি বাতেলওয়ালার ভয়ে কাঁপতেছ তার তো কাঁপা দরকার তোমার তোমার যেমন একটা ভয় আছে যে তুমি এটা বললে সে ওইটা বলবে তারা তো ভয় ভয়টা থাকা দরকার এই ভয়টা সে কখন করবে তুমি এটা বললাম বলবার পরে সে যখন বলবে হয়তো বলার আগে সে একটু ভয় ভেয়ে দিবে যে হুদুরে ঝেনে বলতেছে হাস আমি বুঝলাম এই একটা ভয় তো তারও তো আছে এই জিনিসটা তুমি বাতিলের উপরে থাকে তুমি তারও ভয় করতেছ তুমি হতের উপরে থাকে তোমার এই সাহসটা দেখানো এখানে আসলে যদি তুমি না বলো আমা একবারে পছন্দ করে বলা যায় এটার জন্য অনেক ধরা খেয়ে তোমি ধরা খেয়ে তুমি বোবাস হইতাম তুমি বলো নাই কেন আরেকটু শোনায় রমজান মাস আশ্চর্য লাগলো এক জায়গায় তারা পড়লাম ওখানে মসজিদের যে ইমাম সাহেব কিচ্ছু বুঝে যায় না শেষ অংশে খেলে যায় তো এই জায়গাটা আমি বুঝেছি খেহ করতেছে তারপরে নামাজের পরে ওই মসজিদের একজন সাপে পড়লাম বলার পরে ওই লোকটা বলা হইলো এই লোকে খেপে গেছে এটাও আসলে আগের প্রসঙ্গের একটা ভিন্নটা ইয়া বললাম তো এটা তো দরকার আমি বললাম বলার পরে খেতে গেল সাধারণ কিছু মুসলিম যারা বুঝতে পারছে এবং যে এলোকে আসলে খেয়াল করতেছে বুঝতে পারছে কিন্তু আমার কাছে অভ্যাক আমাদের সাথে আরো যারা ছিল তারা এই জিনিসটা জরুরি না এটা আরো যারা ছিল যারা ছিল কয়েকজন ওরা মনে করতেছে আমি ঘন্টা করছি এখানে একটা উচ্চ হয়ে গেছে তো ওরা বুঝাইতেছে যে আপনি কথা না বললে তো পারতেন আমি এদেরকে বুঝাইতেই পারি না যে না বললে পারতেন আমাদের সামনের দুদিন আমরা থাকবো আমরা এখানে নামাজি করতে পারবো না শুরু করে দিচ্ছে আমি দেখার পর ওই ভাই বললাম ভালো মুখলেশ এলাকার সাথে আমি বললাম যে ভাই আনছেন সুবিধা একদম খালটা আমি মানে দোকানদারে কি সবকিছুই লাগিয়েছে গরম পানি বেশি ভাইয়া আমি বললাম যে গরম পানি বেশি মুরগি হারাম হয়ে যায় জানেন না সেগুলো না হাজিরে যান নেতো পরে পরে আমি ব্যাপারটা ভালো করে পরে তো বললাম যে কতটুকু সময় ভিজায় রাখলে হারাম হয়ে যায় অল্প সময় ভিজাইলে হারাম হয় না এটা তার একটু বলার পরে কষ্ট করে আমার সাথে আবার এই শহরে যাই পরে ও আমার এই কি জানি ভেন না কি দিয়ে আবার সে শহরে নিয়ে গেছে শহরে নিয়ে যাওয়ার পরে কতটুকু সময় ভিজায় রাখে এটা দেখে পরে বলতো ওরা ওই তারা হুড়ার কারণে অল্প সময় ভিজাই তুলে ফেল মানে ওই দিন এটা করছিল সাবেক একটু বেশি সময় ভিজায় তো অল্প সময় ভিজাইলে যতটুকু ভিজাইলে শুধু চামড়াটা মানে পরগুলো তুলে ফেলা যায় চামড়ার ভিতরে একদমই আসর করে না ওই নাপাক পানিটা অতটুকু হইলে খাওয়া যায় এই ড্রেসিং করা মুরগিটা খাওয়া যায় তো ওই দিন অতটুকুই করছিল যেটা ওই সামনে পরে আরেকটা ইয়া দিয়ে দেখা গেছে বোঝা গেছে পরে বলছে ঠিক আছে এবার লাগলো যে সেখানে শুধু আমি এমন না আর অনেকজন ছিল হালেন ওনারা যেন জরুরি মনে সবারই জানা আছে হাইসিওতে না আর তোমার ভিতরে এতটুকু যদি না থাকে মেহরবানি করে মানুষের সাথে খেয়ানতটা করোনা তুমি যাই না আর যাও যদি তাহলে মানুষের কিছু উপকার করে আসো